মানবতার সমাধান সালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে আমাদের বাকি আলোচনা শোনার জন্য দশম পর্বে স্বাগত জানাচ্ছি দশম পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পূর্ব সংশ্লিষ্ট বিষয় এবাদত এবং আমল কবুল হওয়ার এবং সংরক্ষণের শর্তাবলী আমরা আপনাদের সামনে পরপর দুই ধরনের শর্ত তুলে ধরেছি এই পর্বে আমরা আরেক ধরনের শর্ত আপনাদের সামনে তুলে ধরছি সেটি হল এমন সব শর্ত যে শর্তগুলো পূর্ণ না করলে এবাদত এবং আমল কবুল হওয়ার জন্য বাধা নয় শর্ত না করলেও এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং কবুল হয়ে যাবে কিন্তু আমার কৃত আমল এবং আবাদতগুলো আমি হয়তো ফল ভোগ করতে পারব না যদি আমরা এই শর্তগুলো পূর্ণ করে যেতে পারি তাহলে আমার কৃত আমল আমার গ্রহণযোগ্য আমলের বিনিময়ে আমি পরকালে পাব অবশ্যই আমলের কারণে আমি পুরস্কৃত হব কিন্তু যদি এই শর্তগুলো আমি খেয়াল না রাখি পূর্ণ না করি তাহলে অবশ্যই আমার গৃহীত আমলগুলো আমি হয়তো পাব না আমি এর ফল ভোগ করতে পারব না অন্যরা আমার গৃহীত আমল আমার মাকবুল আমল দ্বারা উপকৃত হয়ে যাবে আর আমি গ্রস্ত হয়ে যাব অতএব এই ধরনের শর্তগুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে পূর্ণ করতে হবে এই ধরনের শর্তগুলো হচ্ছে যেমন আমি সালাত পড়ছি ইসলামের যাবতীয় ফরাইজ আদায় করছি ফরজ আমলগুলো ঠিকঠাক মতো পালন করছি পাঁচ রক্ত সালাদ পড়ছি তৌহিদ ঠিক রেখেছি শির থেকে আমি মুক্ত আসি বেদাঁত থেকে মুক্ত আসি তাহলে আর আমলের কি অসুবিধা থাকলো আমলের তো আর কোন অসুবিধা থাকতে পারে না অর্থাৎ এ সমস্ত বিষয় করার পাশাপাশি আমাদেরকে আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমল করার পাশাপাশি যেন আমি অন্য ব্যক্তিকে কষ্ট না দিয়ে থাকি অন্য মুসলিম ব্যক্তির প্রতি আমি অন্যায় না করে থাকি জুলম শোষণ নির্যাতন নিপীড়ন না করে থাকি তাকে কষ্ট না দিয়ে থাকি এবং তার সম্পদ আত্মসাত না করে থাকি তাহলে আমি পরকালে এই সমস্ত সৎ আমলের পুরস্কার পাব এই আমলের আমি বিনিময় লাভ করব এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারব যাহান নাম থেকে নিষ্কৃতি পাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তৌহিদ ভিত্তিক আমল যে আমল সুন্দর যে আমল গ্রহণযোগ্য অথচ আমি যদি এই আমলগুলোকে হেফাজতের ব্যবস্থা না করি তাহলে এই আমলগুলো আমি হয়তো পাব না এই আমলের ফল ভোগ করতে পারব না রসুল্লাহ সাল আলি আসাল্লামের একটি হাদিস এই জায়গায় আপনাদের উদ্দেশ্যে আমি পাঠ করছি রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন من كانت عنده مظلمة لأخيه من عرده أو من شيء فليتحلله اليوم قبل أن لا يكون له دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه আল্লাহ আকবর কত মারাত্মক একটি হাদিস আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম বলছেন যে ব্যক্তির বিরুদ্ধে তার মুসলিম ভাইয়ের কোনো অভিযোগ আছে সে যেন আজকে এই দুনিয়াতেই অভিযোগ থেকে মুক্ত হয়ে যায় সেই অভিযোগটা তার ব্যক্তির ক্ষেত্রে হইতে পারে তার সম্মান মান সম্মানের ক্ষেত্রে হইতে পারে ইজ্জত আবরুর ক্ষেত্রে হইতে পারে অর্থাৎ ব্যক্তিকে কষ্ট দিয়েছিল তার ইজত সম্মান নষ্ট করেছিল এরকম যদি হয় বেচারা কষ্ট পেয়েছিল আল্লাহর কাছে অভিযোগ জানাবে সর্বনাশ হয়ে যাবে আদিসটি ইমাম বখাই রহমতুল্লা বর্ণনা করছেন আল্লাহ রসুল সাহা সালাম বলছেন যে মুসলিম ব্যক্তির বিরুদ্ধে তার অপর মুসলিম ভাইয়ের অভিযোগ রয়েছে তার প্রতি অন্যায়ের অভিযোগ তার ইজ্জত আব্রু নষ্ট করার অভিযোগ ফালিয়াতে হাল্লাল হলিয়াও সে আজকে অভিযোগ থেকে মুক্ত হয়ে যায় ওই দিনের পূর্বে যেদিন তার কাছে দিনার এবং দিরহাম থাকবে না টাকা পয়সা থাকবে না যে অভিযোগকারীকে খুশি করবে দিনার দিরহাম দিয়ে পরকালে দিনার দৃঢ়ামের কোনো ব্যবস্থা থাকবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন সেদিন এই আমল আবাদতকারী ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগকারী দাঁড়িয়ে যায় আল্লাহ রসুল সাইসাল্লাম বলছেন ইনকান আল্লাহ আমলস আলেহন উখি আমিন হুক বিখাদ্রিমাজি যদি অভিযুক্ত ব্যক্তির শত আমল থেকে থাকে তাহলে অভিযোগকারী ব্যক্তিকে তার অন্যায়ের বিপরীতে সমপরিমাণ আমল দান করে দেওয়া হবে অর্থাৎ অভিযোগকারী ব্যক্তিকে অভিযুক্ত ব্যক্তির শত আমল দিয়ে দেওয়া হবে তারপরে এমন যদি হয় অভিযোগকারীদেরকে তার সৎ আমল থেকে দিতে দিতে শেষ হয়ে গেছে আর অভিযুক্ত ব্যক্তির সত আমল নাই তাহলে কি হবে অভিযোগকারী তো রয়ে গেছে আল্লাহ রসুল বলছেন তখন আল্লাহ এরকম করবেন যে এই ব্যক্তির যেহেতু আর নেকি নাই অভিযোগকারীদের গুনা এই লোকের উপরে চাপিয়ে দেওয়া হবে কুয়াতে কত মারাত্মক অবস্থা কত দুরবস্থা হবে তখন তার আমলগুলো যে আমলগুলো সে দুনিয়াতে করে এসেছে সে আমলগুলোর বিনিময় সে আর লাভ করতে পারল না যেহেতু অভিযোগকারী রেখে এসেছে নানান ধরনের সে অন্যান্য সামাজিক অন্যায় অপকর্ম করেছে যার কারণে অভিযোগকারী তার রয়ে গেছে এই অভিযোগকারীদেরকে তার আমল দিয়ে দেওয়া হলো তারা এর আমল দ্বারা উপকৃত হলো অথচ সে উপকৃত যে পারল না সে হলো ক্ষতিগ্রস্ত বন্ধুগণ এটি হল আমল সংরক্ষণের শর্ত আমল তো গৃহীত হয়ে গেছে না হলে এই আমল দ্বারা কিভাবে অন্যরা উপকৃত হতে পারছে এই পর্যায়ে আর একটা হাদিস আমরা শুনব এটা সেই মুসলিম শরীফের ভিতরে এসেছে বাংলা অর্থ হলো নিঃস যার কিছু নেই সাহাবায় কেরাম সেটাই বললেন আমাদের মাঝে তো মুফলিস ওই ব্যক্তিকে আমরা জানি যার দিনার দীর্হাম নাই যার কোনো সম্পদ নাই নিঃস্ব ব্যক্তি তাকেই তো আমরা মুফলিস বলি ফকাল রসুল্লাহ সাল আলু আসসালাম অতঃপর রসুল্লাম মুফলিসকে প্রকৃত অর্থে মুফলিস কাকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাহাম নিজে ব্যাখ্যা দিলেন ইন্নল মুফলিস উম্মতি من يأتي يوم القيامة بالصلاة والصيام والزكاة ويأتي وقد شتم هذا وقضف هذا وأكل مال هذا وسفك دم هذا فيعطى هذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم ترح في النار لا حول ولا قوة اللبين আল্লাহ রসুল সাল্লাম বললেন সাহাবাহাম তোমরা যা বললে এটা তো দুনিয়ার ক্ষেত্রে মুফলিস দুনিয়ার ক্ষেত্রে নিঃস্ব ব্যক্তি এই ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে নিঃস্ব ব্যক্তি কোনো নিঃস্ব ব্যক্তি নয় তার হয়তো সাহায্যকারী পাওয়া যেতে পারে সে কোথাও থেকে সহযোগিতা পেয়ে যেতে পারে প্রকৃত মুফলিস হলো ওই ব্যক্তি নিঃস্ব ব্যক্তি হল ওই আমার উম্মতের কিছু ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহর দাঁড়াবে অর্থাৎ এমন আমল করেছে যে আমল দিয়ে সে জান্নতে যেতে পারবে কিন্তু আল্লাহ রসুল বলছেন ব্যক্তির অবস্থা এরকম যে সে দুনিয়াতে এমন কিছু অন্যায় করেছিল যে অন্যায়গুলোর কারণে তার বিরুদ্ধে অভিযোগকারী থাকবে কি ধরনের অভিযোগ আল্লাহ রসুল অভিযোগের নাম বলেছেন কজশাতামা হাজা সালাদ ছিল জাকাত ছিল হজ ওমরা বিভিন্ন ধরনের সৎ আমল ছিল কিন্তু কি করেছে একে হয়তো গালিগালাজ করেছে অন্যায়ভাবে তাকে গালি গালাজ করেছে ওকাদাফা হাজা অপবাদ দিয়েছে বিভিন্ন ধরনের অপকর্মের অপবাদ দিয়েছে জিনা করেছো ব্যবচার করেছ এই ধরনের অপবাদ দিয়েছিল দুনিয়াতে কারো তো মাল আত্মসাত করে ফেলেছ কারো রক্ত প্রবাহিত করেছিল অন্যায় ভাবে হত্যা করে ফেলেছে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের সামনে একটা বিরতি এসে গেল একটি বিরতি গ্রহণ করার পর আবার সাথে থাকুন আমি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 আল্লা কালাম ওর আন বুঝতে চান সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে भो भावे बुझार की ज्ञान रखा जरूरी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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন বাংলায় আসসালাম আলাইকুম ওরকত সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে আসলাম আমরা বিরতির আগে রসুল্লাহ সাল আলহিউসলামের যে হাদিসটি আপনাদের কাছে ব্যাখ্যা করতেছিলাম সে হাদিসের বাকি অংশ আপনাদেরকে এখন শোনাব আল্লাহর রসুল সাল্লাহ আলহিহু আসলাম মুফলিস ব্যক্তির এভাবে সংজ্ঞা দিলেন নিশ্চয় হল প্রকৃত অর্থে আমার উন্মতের ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক সৎ আমল নিয়ে উপস্থিত হবে যেই সৎ আমলগুলো আল্লাহর কাছে গৃহীত হয়েছে সালাত, শ্যাম জাকাত কিন্তু সে দুনিয়াতে এর পাশাপাশি সৎ আমলের পাশাপাশি অনেক ধরনের অন্যায় করেছিল অনেক মুসলমানের উপরে অনেক ব্যক্তির উপরে অন্যায় করেছিল এই অন্যায়ের কারণে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তর কতলা এই ব্যক্তির সৎ আমল দান করবেন এবং কিছু অভিযোগের নাম আল্লাহর রসুল সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন এই ব্যক্তি সালাত সিয়াম, জাকাত সাদাকা ইত্যাদি সৎ আমল অনেক করেছিল কিন্তু সে দুনিয়াতে অনেককে গালিগালাজ করেছিল অনেককে প্রহার করেছিল অনেককে অপবাদ দিয়েছিল অপবাদের মাধ্যমে তার ইজ্জত নষ্ট করেছিল সম্মান নষ্ট করেছিল কারো সম্পদ আত্মসাত করে ফেলেছিল কাউকে বা হত্যাও করে ফেলেছিল এগুলো অত্যন্ত মারাত্মক অপরাধ এ সমস্ত অভিযোগকারীরা আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং অভিযোগ জানাবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে প্রতাপশালী ছিল ক্ষমতাধর ছিল সে আমাদের প্রতি এই ধরনের অন্যায় করেছিল আমরা বিচার পাই নাই এবং আমাদের কাছ থেকে সে ক্ষমাও নিয়ে আসি নাই অতএব আল্লাহ তোমার কাছে আমরা এই ব্যক্তির কাছ থেকে সুবিচার চাই তা আল্লাহ তো বড় কথা তা হাকামুল হাকিমিন আল্লাহ তো বড় কতলার সুবিচারটা হবে এইভাবে তিনি অভিযোগকারীদেরকে এই ব্যক্তির সৎ আমল থেকে দান করবেন দান করতে করতে দেখা যাবে যে তার সমস্ত সৎ আমল শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারী আসতেই আসে আর কি দিয়ে তাদেরকে পরিশোধ করা হবে এরপর তখন আল্লাহ তো বড় কতলা তাদের অভিযোগের বিনিময়ে তারা দুনিয়াতে যে সমস্ত অন্যায় করে এসেছিল পাপ এবং অপকর্ম করে এসেছিল এই পাপগুলো এই আমলকারী ব্যক্তিকে আল্লাহ তবরকতলা দান করবেন দেখা যাবে অভিযোগকারীদেরকে তার সৎ আমল দিয়ে শূন্য হয়ে গেল আর অপরপক্ষে অভিযোগকারীদের গুনাগুলো তার মাথায় চাপিয়ে দিয়ে সে জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি হলো প্রকৃত অর্থে নিঃস্ব ব্যক্তি বন্ধুগণ এই হাদিস বলার পর এই হাদিস শোনার পর আপনাদের কাছে আমি আরও দুইটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের মুসলিম সমাজের অনেকের এই ভ্রান্ত ধারণা আছে যে যে ব্যক্তি সলাৎ আদায়কারী হবে যে ব্যক্তি সৎ আমলকারী হবে যে ব্যক্তি সৎ হবে সে কোনো পাপ কাজ করতে পারবে না আবার অনেক সময় এরকম ধারণা পোষণ করা হয় যে সালাত পড়লে কেন সে অন্যায় করবে কেন সে গুণাহ করবে কেন সে মিথ্যা কথা বলবে কেন সে ধোকা দিবে। কেন সে ব্যবিচার করবে এরকম একটা ধারণা আছে কিন্তু আসলে একই মুসলিম ব্যক্তির দুই ধরনের আমল হয়ে যেতে পারে সৎ আমল হতে পারে এবং পাশাপাশি অসৎ আমলও তার থাকতে পারে সৎ আমলের জন্য পুরস্কার পাবে আর অসৎ আমলের জন্য তিরস্কার রয়েছে একটা আর জন্য বাধা নয় এখন আমি অন্যায় করছি আমি বিভিন্ন ধরনের পাপ কর্ম করছি দেখে আমার আমল করা চলবে না সৎ আমল করার আর সুযোগ থাকলো না আর সৎ আমল করতে হলে সম্পূর্ণরূপে আমাকে অসৎ আমল থেকে বিরুদ্ধ থাকতে হবে হ্যাঁ অবশ্যই যেগুলো গুরুতর অন্যায় অপকর্ম কুফরি শির রিদ্ধা মূর্ত হওয়ার কারণ এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে তার কারণ এগুলো যেহেতু আমল কবুলের ক্ষেত্রে বাধা কিন্তু অন্যান্য অন্যায় অপকর্ম মুসলমানের দ্বারা ঘটে যেতে পারে এবং ঘটে গেলে সেই কারণে তার শত আমল নষ্ট হয়ে যাবে না সৎ আমল যেগুলো সে করেছে ওগুলো পরকাল পর্যন্ত পাবে এখানে আরেকটা বিষয় আমরা অবশ্য ইতিপূর্বে যে আমল গ্রহণযোগ্য না হওয়ার চারটা আমরা পয়েন্ট উল্লেখ করেছি এর সাথে আরেকটা পয়েন্ট উল্লেখ করা দরকার ছিল সেটা হল হালালের ব্যবহার হালাল ভক্ষণ হালাল পোশাক তারপরে হালাল জিনিসপত্র ব্যবহার করা এটা আবাদত এবং আমল কবুলের ক্ষেত্রে একটা অবশ্যই শর্ত কিন্তু এই শর্তটা কিছুটা দুর্বল শর্ত যার জন্য আমরা এটাকে ওই চারটা শর্তের যে কোনো একটার ভিতরে প্রবেশ করাইতে পারি যেমন রসুল্লা সাল আলী আসাল্লামের তরিকা অনুযায়ী রসুল্লা সাল্লাহ সাল্লামের অনুসরণে আমল এর আওতাভুক্ত করতে পারি আমরা হালালের ব্যবহারকে অথবা আমরা ইচ্ছা করলে এটাকেও স্বতন্ত্র একটা পয়েন্ট ধরতে পারি আমল কবুলের ক্ষেত্রে কারণ হারামের ব্যবহার আমল এবাদত কবুলের ব্যাপারে বাধা তবে আমরা শহীদ মুসলিম শরীফের মুফলিস ব্যক্তির যে হাদিস শুনলাম এই মুফলিস ব্যক্তির করেছিল। তারপরও তার শ্যামের আমল আছে অন্যান্য যা আমল করেছিল সে আমলগুলো রয়ে গেছে অর্থাৎ হালালের ব্যবহার হালাল রুজির বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এর আগে যে চারটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম এগুলোর মতো গুরুত্বপূর্ণ নয় এগুলোর চেয়ে একটু নিম্ন পর্যায়ে কিন্তু আমার ভাবতে অবাক লাগে আমি বিস্মিত হয়ে আশ্চর্য বোধ করি যে আমরা এবাদত এবং আমূল কবুল হওয়ার ক্ষেত্রে এই বড়ো বাধাগুলো বড়ো শর্তগুলোকে আমরা হাইলাইট করতে পারি না আমরা তুলনামূলক যেটা ছোটো শর্ত সেটাকেই একমাত্র শর্ত বলে চালায় অনেকেই এমনকি বাংলাদেশে প্রায় বা ভারতবর্ষে প্রায় নাইনটি পারসেন্ট মুসলমান এরকম বলে থাকে এবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি হালাল রুজিটা হলো এবাদত কবুলের হয়তো পঞ্চম শর্ত আমরা যদি স্বতন্ত্র শর্ত হিসেবে উল্লেখ করি এর অর্থ এটা নয় যে আমরা হালালের ব্যবহারকে খাটো করে দেখছি আমরা হারাম বর্জন বিষয়টাকে খাটো করে দেখছি অবশ্যই নয় কিন্তু আমরা এর চেয়ে যেগুলো বড় যেগুলোর কারণে আমাদের এবাদত এবং আমল গ্রহণযোগ্য হবে না স্পষ্ট করে বলে দেওয়া আছে আরও স্পষ্ট করে বলে দেওয়া আছে সেখানে আমরা ওই শর্তগুলোকে আপনাদের কাছে তুলে ধরেছি অর্থাৎ যেহেতু এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মাল আত্মস্ব কারী ব্যক্তির আমল রয়েছে এবং আমল গৃহীত হয়েছে এই ক্ষেত্রে অনেক মহাদিস অনেক আলেম হক্কানি আলেম দুই হাদিসের ভিতরে সমন্বয় করতে যেয়ে বলেছেন যে দোয়া ব্যতীত দোয়া এবং যে সমস্ত এবাদত মাল নির্ভর এই সমস্ত এবাদত ব্যতীত অন্যান্য অবাদত গৃহীত হয়ে যাবে মাল নির্ভর বলতে দোয়া এবং মাল নির্ভর এবাদত অর্থাৎ আমি যে হজ করতে যাব। যদি আমি হারাম টাকা নিয়ে হজে যাই তাহলে এই হজ কবুল হবে না আমি যদি হারাম রুজি ভক্ষণ করি হারামের ব্যবহার করি এরপরে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে এটা ওটা দাও তাহলে এই ব্যক্তির দোয়া কবুল হবে না এই বিষয়ে স্বতন্ত্র হাদিস আপনাদের সামনে আমি এই মুহূর্তে পাঠ করে শুনেছি আল্লাহ রসুল মুসলিম এবং তিরমিজির ভিতরে হাদিসটি এসেছে আল্লাহ রসুল বলছেন নিশ্চয় আল্লাহ তো পবিত্র এবং পবিত্র ছাড়া তিনি কিছু পছন্দ করেন না তাই তো তিনি ওই নির্দেশই দিয়েছেন যে এই নির্দেশ রসুলগণকে দিয়েছিলেন সেটা কি আলিম আল্লাহ তো বড় কথা বলছেন হে রসুলগণ তোমরা আমার দেয়া পবিত্র রুজি ভক্ষণ করো এবং সৎ আমল করো নিশ্চয়ই তোমরা যা আমল করো সে সম্পর্কে আমি সম্যক অবহিত এই আয়াত দ্বারা হালাল রুজি পবিত্র রুজি ভক্ষণের আমরা গুরুত্ব পাচ্ছি এবং আল্লাহ তবরকতলা হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না এই মর্মে ঘোষণা তিনি দিয়েছেন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা দশম পর্ব শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আল্লাহ তবরকদের সকলকে সুহী সালেম রাখুন হেফাজতে রাখুন আসসালামুকম বরহমত লিক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 देखुन, सालेहीन, बुधवार सन्ध्याप्रचार बारोटी डर आंतरिक बार्ता पृथ्वी सबसे बस वृद्धि पा धर्म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 এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন দরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সব